এবং এর জন্য এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সঙ্গে শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার সুদ পরম্পরায় এক মহান আচার্য ছিলেন এবং তিনি এই মৃত এবং বিশেষ করে ভক্তি শিক্ষা দেওয়ার জন্য এখানে পশ্চিম বাংলায় বাংলাদেশের অনেকেই মহাপ্রভুর নাম জানেন এবং তার মহাপ্রভু কে ছিলেন কে আছেন এবং তার শিক্ষা কি আছে মত বেঙ্গালীদের জন্য এইসব শিক্ষা দরকার আছে সারা পৃথিবীতে আমরা কৃষ্ণ ভক্তি প্রচার কর বিশেষ করে ভগবদ গীতা বিচরণ ও ভগবদ গীতার শিক্ষা তো এই জন্ম থেকে জানেন চৈতন্য মহাপ্রভু কে ঠিক জানে কিনা আমি জানি না কিন্তু কমপক্ষে সবাই চৈচন্দ্র মহাপ্রভুর নাম শুনেছেন এবং তার সম্বন্ধে কিছু জানেন কিন্তু চৈচন্দ্র মহাপ্রভুর আসল শিক্ষা কি আছে খুব কম লোকজন চৈতন্দ্র মহাপ্রভুর আসল শিক্ষা এবং বাংলাদেশ বাংলাদেশে মানে পূর্ববঙ্গ আগে পূর্ব বাংলাদেশ এখন খন্ডিত হচ্ছে শিলপ্র বলেন যে ওই ভারত যে এই গণ খণ্ডিত নেপাল মাদীপ খন্ডিত আছে শিলপ্র বলেন যে কৃষ্ণ ভক্তি প্রচার দিয়ে যা অপ্রয়োজনে আছে শুধুমাত্র ভারত নয় সারা পৃথিবী সম্ভব আছে মহাপভু বাণী প্রচার তো ইউনাইটেড নেই চন্দ্রের দাম সেই জন্য সেই চন্দ্র মহাপ্রভু বলেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যা জন্ম সাত খড়ি খড় উপকার যারা এই পবিত্র ভারতে জন্মগ্রহণ করেছে মানুষ রূপে তাদের বিশেষ কর্তব্য আছে তাদের জন্ম সফল বনান বানাতেন এবং পর উপকার কি করে কৃষ্ণ ভক্তিধারা বিশেষ করে বেঙ্গালীদের আছে কৃষ্ণ ভক্তিধারা নিজের জীবন সফল বানাতে এবং পর উপকার উপকার কিভাবে হয় হসপিটাল নির্মাণ করার সেটা আসল উপকার স্কুল হসপিটাল রিং রোড এইসব নির্মাণ amra আমরা প্রগতি kintu কিন্তু এইসব তথা pragatiya প্রগতি প্রভাবে আমরা যদি কৃষ্ণ এবং গড়কে ভুল করে তো শুধুমাত্র আমাদের দুর্গতি হবে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা নেন সেটা আমাদের নিবেদ আপনারা সকালে আসছেন সবাই যারা পূর্ণবান আছে ভক্তিমান আছে তারা আনন্দ সেই চৈতন্য মহাপ্রভুর কীর্তনে করা হয় তারা মহাপ্রভুর নাম মহাপ্রভুর কীর্তর মহাপ্রভুর মহাপ্রসাদ গ্রহণে আনন্দ পায় তো আপনারা সকলে খুবই আগবান পুণ্যবান আছে কারণ আপনাদের রুচি আছে এই ভক্তি পথে তো আমাদের নিবেদন আছে যে আপনারা সকলে ছেন সেই শিক্ষা নেন শিক্ষা কি আছে সেই সব ওই মহাপ্রভুর শিক্ষা মূল তথ্য আছে যা ভগবদ গীতায় আছে এবং সংক্ষেপে শিক্ষা যা আছে ভগবদ গীতা রূপে আছে শ্রীমৎ ভাগবত চৈতন্য মহাপ্রভু বিশেষ করে শ্রীমৎ ভাগবত বিশেষ আদে শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন পুস্তক রূপে কৃষ্ণ সেটা শ্রীমদ্ ভাগবত শ্রীমদ্ ভাগবতম প্রমাণ চৈতন্য মহাপ্রভুর শিক্ষক আছে যে আরাধ ভগবান ভগবানের আরাধনা করা উচিত আমরা যদি আরাধনা না করে তাহলে আমরা ও ক্রিকেট বলে ওই ফিল্মি ভগবান কে আরাধনা করে জয় হরে কৃষ্ণ জন্য উলুধানী হচ্ছে সৌরভ এবং সচিনের জন্য আর ওই সব ফিল্ম আমি জানিনা বাংলা সিনেমা তো আমি থাকছেন কে দিন বাচ্চ বৃদ্ধা বৃদ্ধা উসকে নিয়ে পুনরাবি জানালাম পুনরাবি হরে কৃষ্ণ এই তো মহাপ্রভুর শিক্ষা যে আমরা যদি ভগবানের আরাধনা না করে যে আমরা জীব আছি আমাদের স্বভাব আরাধনা করব ও আজকাল পশ্চিমী ফ্যাশন আছে খুকুরে আরাধনা কর খোখ জানানি জন্মভূমি এবং খুকুর সুন্দর খোকোর আমি তোমায় ভালোবাসি এই হচ্ছে আধুনিক আরাধনা তো সচিন ও প্রাণ থেকেই priya ভগবানের আরাধনা করছে মহাপ্রভুর শিক্ষক কিন্তু লোকনাথ বাবা রামকৃষ্ণ পরমহংস অনেক ভগবান আছে তো এইসব ভগবানকেই আমরা কিছুই ধান দেন আশো ভগবান হচ্ছেন কৃষ্ণ হে হচ্ছেন মহাপ্রভু শিশ ভগবান ব্রজেশনে কন ভগবান হে কৃষ্ণ শ্রীকৃষ্ণ কে আছে ব্রজেশনে নন্দ পুত্র দেব কি নন্দন শ্রী কৃষ্ণ হচ্ছেন ভগবান মহাপ্রভুর বিশেষ করে কৃষ্ণ আরাধ আছে আরাধ ভগবান ব্রজেশাম বৃন্দাবন কৃষ্ণ ধাম বৃন্দাবন সেটা কৃষ্ণের থেকে ধাম আছে যে বৃন্দাবন থেকে অভিন্ন নবদী ধাম বায়প ধাম নিকটে আছে অকৃত পক্ষে নবদীপ ধাম বৃন্দাবন থেকে হলেও তো সেই নবদ্বীপ ধাম তো বৃন্দাব বৃন্দাবন থেকে আরো ভালো আছে কারণ নবদ্বীপ ধামে চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা আমরা খুব সহজে মহাপ্রভুর অবদান কৃষ্ণ প্রেম ধৃন্দনাসী ভগবান কৃষ্ণ শ্রেষ্ঠ উপাসন হচ্ছে ব্রজ ব্রমণী দ ব্রজ গোপী শ্রীম ভাগত প্রমাণ মাম অনেক অনেক শাস্ত্র আছে কিন্তু চৈতন্য মহাপ্রভুর শিক্ষক হচ্ছে শ্রীমদ ভাগবত হচ্ছে শৈষ্ঠ ভ্রমান ভাগবত বাস দেব উম নন্দ িক শেখর চৈতন্য মহাপ ভগবান কৃষ্ণ এল আদিত নন্দ ঋ ঋষিক শেখর তো শ্রীমৎ ভাগবতম প্রমাণ মহান এবং হচ্ছেন কৃষ্ণ প্রেম প্রাপ্তি জীবনে কি অর্থ আছে অনেক লোক আজকাল দেখা যায় অনেক লোক তো दिशाहीन आत्महत्या कर तो जीवन কমান্ড লাভ মানে দুঃখে হিন্দি বল শুভ লাভ কে চান শুভ হচ্ছে শুভ যদি দেশে টাকা পয়সা থাকে তো আমাদের জীবন সফল আছে কিন্তু সফল তো নাই বিচার আমরা খালি হাতে এই আস এবং আমরা খালি হাতে যাই আমরা যদি শুধু আর্থ যত টাকা পয়সার জন্য জীবন যাপন করে তো আমাদের পুরো জীবনও খালি তো জীবনে অর্থ কি আছে ভালোবাসা ভালোবাসা সেটা জীবনে আসো উদ্দেশ্য কিন্তু আসল ভালোবাসা কি আছে কার জন্য আছে আসো ভালোবাসা হচ্ছে কৃষ্ণ প্রেম সকল জীব দেে হচ্ছে সকল সমস্যা সমাধান তো কৃষ্ণ প্রেম সবাই কৃষ্ণ প্রেম নাও চৈতন্য মহাপ্রভু সবাই কে দিচ্ছে এম প্রদার্থ চৈতন্য মহাপ্রভু সবাইকে কৃষ্ণপ্রেম দিতে অত্যন্ত কৃষ্ণপ্রেম যে চৈতন্য মহাপ্রভু দিতে সেটা ব্রহ্মা শিবা ইত্যাদি মহান মহান দেবতা দেবতার জন্য অতি দুরলভ আছে কিন্তু মহাপ্রভু তা পরম কৃপা না কলি যুগে জীবকে বিনামূল্যে দেয় বিনামূল্যে মনে টাকা পয়সা দিয়ে প্রেম বিনিময় হয় না একটা মূল্য আছে সেটা শ্রদ্ধা শ্রদ্ধা মূল্য কৃষ্ণ এবং কৃষ্ণ প্রেম যা কৃষ্ণ আগ্রহ মূলে প্রাপ্ত হ। তো আমাদের লোলা মানে খুব বেশি আগ্রহ হাও রে পাব মহাপ্রভু এইসব আমাদের শিক্ষা দেন আপনি আচরণ প্রভু জীবের শিকেন শ্রীচন্দ্র মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ প্রেম ছিল তিনি সব সময় কৃষ্ণের জন্য অনুসন্ধান করেন কৃষ্ণ কথায় কৃষ্ণ কথায় মহাপ্রভু কৃষ্ণ চৈতন্য সব সময় কৃষ্ণকে অন্বেষণ তো এই ভাবে চৈতন্য মহাপ্রভু আমাদের শিখে দেবে এবং শির যে এই মহানাগরীর কলকাতায় জন্ম গ্রহণ করেন তিনি হলেন চৈতন্য মহাপ্রভুর বিশেষ এবং তিনি সারা পৃথিবীতে মহাপ্রভুর প্রেম প্রচার করেন এই হচ্ছে কলকাতা আসল গৌরব যে এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি আন্দোলনের আছে যে আপনারা সকালে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা নেবেন মহাপ্রভুর শিক্ষা মহাপ্রভুর আগমনের জন্য খুলতে হবে আমাদের হৃদয়ে চৈতন্য মহাপ্রভুকে আমন্ত্রণ করতে হবে চৈতন্য মহাপ্রভু এসেছে ব্রজ হতে নদী আই এসেছে মধ্যে বসতে চান কিন্তু যখন পর্যন্ত আমাদের হৃদয়ের মধ্যে কাম ক্রোধ কাম লোভ ইত্যাদি থাকে যতক্ষণ আমাদের হৃদয় উচিত স্থান হবে না আমরা আমাদের নিজের হৃদয় প্রস্তুত করব। যাতে আমাদের সকালে হৃদয়ে মধ্যে মহাপ্রভু আবিভাব হবে মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণরূপে আসছিলেন স্বাগত দিতে এসেছেন তো আমরা কি যোগ আছে মহাপ্রভুকে যথার্থ যথোচিত সার জন্য সেটা আমরা সবাই নিজেকে করতে পারি তো এই আমি পুরো জড়িত সহিত পুরো ভক্তি সহিত চৈচন্দ্রমা প্রভুর বাণী গ্রহণ করবো সেই বাণী কি আছে জন্ম সার্থক করে করতে ভক্তি সাধনা করব এবং আমরা চেষ্টা করব পৃথিবীতে আছে যথ নাগর আদি গ্রহ সবচ প্রচা হইবে মনে না সেই চন্দ্রমা মহাপ্রভুর ইচ্ছা হচ্ছে যে আধুনিক বেঙ্গাল বেঙ্গালের রাজধানী সেই সময় মহাপ্রভুর আবির্ভাবের সময় কলকাতা তো সেই রকম ছিল না পৃথিবীতে মহাপ্রভুর বাণী প্রচার করা উচিত কারণ শিলপ্র এই মহানাগরীতে জন্মগ্রহণ করে এবং তিনি সার পৃথিবীতে ভ্রমণ করেন মহাপ্রভুর বাণী প্রচার করে মহাপ্রভুর গ্রহণ করা দরকার আছে অনেকেই মহাপ্রভুর বাণীতে অনেক মনে কলকাতা নিবাসীদের অনেকেই মহাপ্রভু কে বেশি দাম দেয় না কম লোকজন আসছে একটা ইচ্ছা ছিল যে মায়া পড়ে আমরা এই বিরাট স্টেডিয়াম নির্মাণ করবো কি জন্য জন্য তো ও হারি খির স্টেডিয়াম ভালো কিন্তু ভালো হবে বেশি ভালো হবে আমরা যদি এই লাখ লোকজন সংগ্রহ করে সেখানে হারি খিরচন করার সেটা মহাপ্রভুর হাওড়া এইসব দেড় কোটি দেড় কোটি এই তো এই প্রত্যেক দশ সেকেন্ড এই জনসংখ্যা বেশি হয়ে যায় এই দুই তিন চার তো আমাদের প্রয়াস করা উচিত যারা এই মহানাগরী জন্মগ্রহণ করে তারা এই পুরা কৃপা পাবে এইভাবেই আমাদের প্রচার সংকল্প করা উচিত তো আজ হচ্ছে মহাপ্রভুর জন্মদিবস আজকে ভালো দিন আছে মহাপ্রভুর ইচ্ছা পুরো করার জন্য অনুষ্ঠানে বড় অনুষ্ঠানে কলকাতায় কৃষ্ণ কথা গড় কথা বলছি খুব খুশি আছি যে এইতো লোক এখানে এসেছেন মহাপ্রভুর আবিভাব গৌরগত প্রাণ তো আমাদের এই নিবেদন আছে আপনারা সকলে কলকাতা নিবাসীরা তো এই আজ থেকে আপনারা বিশেষ চেষ্টা করবে। মহাপ্রভুর বাণী প্রচার করা যাব সন্তুষ্ট নেই যে শুধুমাত্র সারা বেঙ্গল সারা ভারত সারা পৃথিবী সারা জগতে লোক মহাপ্রভু জন্মদিনে উদযাপন করা উচিত কম লোক করে গত বছর থেকে বেশি আছে কিন্তু আমাদের দুঃখ আছে যে বেশি লোক সেই চন্দ্র মহাপ্রভু বিশেষ বিশেষ করে মানেন তো আশা করি আমি যদি আগামী বছরে এখানে আসবো না দুই তিন বছর পরে তো বিরাট লোক সমাগম হবো মহাপ্রভু দিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে শ্রীকৃষ্ণ চৈন্য মহাপ্রভু কী